আবু হুরাই রাহ রাজন হতে বর্ণিত তিনি বললেন আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল আপনার হতে অনেক হাদিস আমি শুনেছি তবে তা আমি ভুলে যাই তিনি সাল্লাহ আলিয়াল্লাম বললেন তোমার চাদরটি বিছাও আমি চাদর বিছালাম তিনি তার হাত চাদরের মধ্যে কী রাখলেন এবং বললেন চাদরটি চেপে ধরো আমি চেপে ধরলাম অতপর আমি আর কোনও হাদিস ভুলিনি